উম্মু হতে বর্ণিত তিনি বলেন আল্লা রসুল সাল্লা সাল্লাম যখন সালাম ফেরাতেন তখন সালাম শেষ হলেই মহিলাগণ দাঁড়িয়ে পড়তেন তিনি সাল্লা পূর্বে কিছুক্ষণ বসে অপেক্ষা করতেন ইবনু শিহাব রহমতুল্লাহি বলেন আল্লাহ ভালো জানেন আমার মনে হয় তাঁর এ অপেক্ষা এ কারণে যাতে মুসল্লিগণ হতে যেসব পুরুষ ফিরে যান তাদের পূর্বেই মহিলারা নিজ অবস্থানে পৌঁছে যেতে পারেন